পঞ্চম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও আচার্য শ্রী বেচারাম বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা নিরাকারও সত্য আর সাকারও সত্য আপনি কি বল আচার্য আজ্ঞা নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট প্রবাহ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দুই সত্য সাকার নিরাকার দুই সত্য শুধু নিরাকার বলা কি রূপ জানো যেমন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে তার বাঁশির সাত ফোকর সত্ত্বেও কিন্তু আরেকজন দেখো কত রাগ রাগিনী বাজায় সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভোগ করে শান্ত দাস্য সক্ষ্সল্য মধুর নানাভাবে কি জান অমৃতকুণ্ডে কোনোরকমে পড়া তা স্তপ করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছ একই ফল দুইজনেই অমর হবে ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক সচিদানন্দ যেমন অনন্ত জলরাশি মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে সেই রূপ ভক্তিহিমে সেই সচ্চিদানন্দ সগুণ ব্রহ্ম ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন আবার তার সঙ্গে কথা কয়েছিলেন ভক্তের প্রেমের শরীর ভাগবতীত অনুদ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয় আবার আছে ব্রহ্ম অবাঙ্গ মানসগোচর জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায় ब्रह्मज्ञान पर निविकल्प समाधिर पर आई अन वाक्य मन अतीत औरूप निरकार ब्रह्म ब्रह्मे स्वरूप मुखे बला जाए ना चुप हो जाए अन क्या मुखे बोझा पाखी जो ऊपरे उठे तार आपनी कि बोल आचार्य आगे हाँ वेदांत ओरूपकथाई आ শ্রীরামকৃষ্ণ লবণ পুত্তলিকা সাগর মাপতে গেছিল ফিরে এসে আর খবর দিলে না এক মতে আছে সুখদেবাদি দর্শন স্পর্শন করেছিল ডুব দেয় নাই আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে আছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই মুখে বললেই জিনিসটা এঁটো হয় विद्याागर पंडित शुने भारि खुशी केदारे दिखे के शुने ढाका पहाड़ आशी उच्चे उठले फिर जरा बेस उच्चे कि आ गले कूप अवस्था है ये सब जानते गये ता फिर से खबर दे के दर्शन हम मानूष आनंदे बीहल हो जाए चुप हो जाए খবর কে দেবে বুঝাবে কে সাত দেউরির পর রাজা প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছে প্রত্যেক দেউরিতে শিষ্য জিজ্ঞাসা করছে এই কি রাজা গুরুও বলছেন না নেতি নেতি সপ্তম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক আনন্দে বীরল আর জিজ্ঞাসা করতে হলো না এই কি রাজা দেখেই সব সংশয় চলে গেল আচার্য আজ্ঞা হা বেদান্তে এইরূপ সব আছে শ্রীরামকৃষ্ণ যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাঁকে স্বগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি যখন তিনি তিনগুণের অতীত তাকে নির্গুণ ব্রহ্ম বাক্য মনের অতীত বলা যায় পরব্রহ্ম মানুষ তার মায়াতে পড়ে স্বরূপকে ভুলে যায় সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায় তার মায়া ত্রিগুণময়ী এই তিনগুণই ডাকাত সর্বস্ব হরণ করে স্বরূপকে ভুলিয়ে দেয় সত্য রজ তম তিনগুণ এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয় কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেললে ও তার সর্বস্ব হরণ করলে সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে আর একে রেখে কি হবে একে মেরে ফেলো। এই বলে তাকে কাটতে এলো দ্বিতীয় ডাকাত বললে মেরে ফেলে কাজ নেই একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক তা হলে পুলিশকে খবর দিতে পারবে না এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতটা চলে গেল খানিক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো এসে বললে আহা তোমার বড় লেগেছে না আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে চলতে লাগল সরকারি রাস্তার কাছে এসে বললে এই পথ ধরে যাও এখন তুমি অনায়াসে নিজের বাড়ি যেতে পারবে লোকটি বললে সে কি মহাশয় আপনিও চলুন আপনি আমার কত উপকার করলেন আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব ডাকাতটি বললে না আমার ওখানে যাবার জোনাই পুলিশ ধরবে এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল প্রথম ডাকাতটি তমগুণ যে বলেছিল একে রেখে আর কি হবে মেরে ফেলো। তমগুনে বিনাশ হয় দ্বিতীয় ডাকাতটি রজগুণ রজগুনে মানুষ সংসারে বদ্ধ হয় নানা কাজে জড়ায় রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয় সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয় দয়া ধর্ম ভক্তি এসব সত্যগুণ থেকে হয় সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না আচার্য বেশ সব কথা হল শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন ভক্তের স্বভাব কি জানো আমি বলি তুমি শুনো তুমি বলো আমি শুনি তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ তোমরা জাহাজ আমরা জেলে ডিঙ্গি সকলের হাস্য